আবু হাজিম রদ আল্লাহ্ন বর্ণিত তিনি বলেন আমি পাঁচ বছর যাবত আবু হুরাইরা রদাহ তাল্লাহ্ন সাহচর্যে ছিলাম তখন আমি তাকে নবী সাল্লাহ আল্লাহলাম হতে হাদিস বর্ণনা করতে শুনেছি যে নবী সাল্লু আলহাম বলেছেন বনি ইসরায়েলের নবীগণ তাদের উম্মতকে শাসন করতেন যখন কোনো একজন নবী মারা যেতেন তখন অন্য একজন নবী তার স্থলাভিষিক্ত হতেন আর আমার পরে কোনো নবী নাই। তবে অনেক খলিফা হবে সাহবাগন আরোচ করলেন হে আল্লাহ রসুল আপনি আমাদেরকে কি নির্দেশ করছেন তিনি বললেন তোমরা একের পর এক করে তাদের বায়াতের হক আদায় করবে তোমাদের উপর তাদের যে হক রয়েছে তা আদায় করবে আর নিশ্চয়ই আল্লাহ তাদেরকে জিজ্ঞেস করবেন ওই সকল বিষয়ে যেসবের দায়িত্ব তাদের উপর অর্পণ করা হয়েছিল